আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত যে তার দাদি মোলাইকা রাজিয়াল্লাহ তাল্না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে খাওয়ার দাওয়াত দিলেন যা তার জন্যই তৈরি করেছিলেন তিনি তা হতে খেলেন অতপর বললেন উঠো তোমাদের নিয়ে আমি সালাদ আদায় করি আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন আমি আমাদের একটি চাটাই আনার জন্য উঠলাম তা অধিক ব্যবহারে কালো হয়ে গিয়েছিল তাই আমি সেটা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন আর আমি এবং একজন ইয়াতিম বালক জুমাইরা তার পেছনে দাঁড়ালাম আর বৃদ্ধা দাদি আমাদের পেছনে ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম আমাদের নিয়ে দুরাকাত সালাত আদায় করলেন অতপর তিনি চলে গেলেন